জি ভার করে দিয়েছে তখন বাঘটা বলছে মিডিয়াটা যে তোদের হাতে ফটোটা যদি আমরা তোর মাথাটা আমার মুখের ভেতর আমি এই নজরুল ভাই ব্যক্তিবালি অনেক বক্তব্য রাখছি আর আমি বলি বাবা অত বক্তব্য রাখতে হবে বল কি বলবেন বলে এটা হচ্ছে সে আমরা যখন ছোটবেলায় স্কুল গেছি শিয়ালেরা ছাগলের গল্প শিয়ালেরা ছাগল শিয়ালতা বলছে ভাই জল কেন বাবু আমি না এইটা ওই ব্যাপারটা ওই জায়গা চামুন বলুন চামুন বলুন মাথরা বলুন তোদের দোষ আছে না আছে না তোর সন্তান পাপ বুটি না বটি জানে তোকে খাবো এইটা হলো ব্যাপার কত বক্তব্য কিছু লাভ হবে না খাবো খাবো করি না আল্লাহ বলে আছে কত ইয়ার কে পৃথিবীতে একদিন আমি মুসল মানে ভরে দেবো তাই মান না বলল সো আল্লাহ ও আছে কোরআন পাখেম্বন আর নূর কখন ইসলাম আমি ইসলামকে একদিন পৃথিবীতে প্রতিষ্ঠিত করিব বলুন কিচ্ছু করার নাই কত ছুটে বেড়াবি কর আল্লাহ বলছে আমি একদিন পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করিব তো বাপজেরা সোনারা আপনারা গড়িগুলা এসছেন সামান্য সময় একটু কথাবার্তা বলি একটু